بسم الله الرحمن الرحيم الله والله والله والله والله والله যদি নিজেকে আল্লাহ বন্ধা হিসাবে সব কিছু আর এটা জানা বিষয় পিতা মা তার সন্তানের জন্য অকল্যাম করতে পারে আল্লাহর আলামি এর বন্ধ আল্লাহ আমার জন্য অকল্যান করে কল্পনাই বিশ্বাসটা যতটুকু দৃঢ় হবে আল্লাহ প্রতি বাস্তবে স্বস্তি থাকে সমর্পণ করে দিলাম আল্লাহ সালসালাম তার কমকে বলেছে যে তোমাদের যত ধরনের কলা আছে যত ধরনের চেষ্টা তদ্বের আছে সবগুলো আমার বিরুদ্ধে তোমাদের এই কর্মকাণ্ড পরিচালনার ব্যাপারে তোমাদেরকে যেন না পায় সোম্মা জু ইলে সবকিছু আমার উপর পুরা প্রয়োগ করো বিচলিত হওয়ার কথা নয় আসলে আমাদের মধ্যে যে বিচলিত ভাবটা আসে অস্থিরতাটা আসে এই যে আমরা কষ্টের মধ্যে ভোগি বিষয় কারণ আসবাবের স্রষ্ট দেওয়া হয়েছে আসবাব কে তার ফল প্রকাশ থেকে বিরত রাখার মানিত আল্লাহকে আমাকে বলা যেতে পারে শত্রুর আসবাব বেশি এই কারণে আমি বিচলিত হ্যাঁ আল্লাহর হুকুমের মূল্য বেশি আমি আল্লাহর হুকুমের আল্লাহর হুকুম থেকে আমাদের দেখা যাব ঈশ্বর সব কাজ আমাদের জন্য কি হয়ে যাচ্ছে সহজ হয়ে যাচ্ছে আমাদের সবচেয়ে বড় যে একটা বিষয় আপনি গতকাল আলোচনা করছেন যে আমরা দুনিয়া বিভিন্ন জরুরত মিটাইতে গিয়া দুনিয়ার কাজ দান দেওয়ার টাকা যাওয়া আমার ক্ষতি আছে সেই টাকা যা গুলো বৈধতা এখানে প্রত্যেকে যদি নিজের দুনিয়ার জরুরত পূরণের কাজ নিয়ে ব্যস্ত থাকে এবং দিনের টাকা যা উপরে যায় সে কাজ কি হবে আমার পারিবারিক সাংসারিক ব্যক্তিগত এই থাকা যা যদি শেষ আছে কেউ দিনের কাছে তাহলে বোঝা গেল দিনের এই টাকা পূরণ করতে গেলে দুনিয়া কি হবে টাকা যা দিদিকে নিজে করতে এখন এই ক্ষেত্রে যে যতটুকু আগায় আসতে পারবে সে ততটুকু আল্লাহর যে আমার দুনিয়ার তাকাজা যা পূরণের জিন্নমাদেরকে আমি দিনের তাকাজা কি করে যাবো পূরণ করে যাবো তখন দেখা যাবে ঠিকই তার দুনিয়ার টাকা যা ব্যবস্থা হচ্ছে কার পক্ষ থেকে আল্লাহ পক্ষ আমি নিজে আমার দুনিয়ার ব্যবস্থাপনার সাথে জড়িত হমের চেয়ে আল্লাহর দায়িত্বে এই ব্যবস্থাপনাটা হওয়াটা বেশি ভালো ব্যবস্থা কি আমি সাথে কাদের জন্য স্ত্রী ছিলেন এবং আয়াস দা বলতেছেন যে রসুলের পরিবারের মধ্যে রসুলের পর্যন্ত তিন দিন একা ধারে দুই বেলা প্যাট করে কি করা হয়নি খাবারের ব্যবস্থা হয়নি না বলি ছিল সেই চোর করতে হয়েছে রসলের চেয়ে পরিবারের সংখ্যা প্রবল নয় তিনি আল্লাপা দেখিয়ে দিয়েছেন যে নয় বিও অর্থনৈতিক এত উন্নত ভাবে এমন ভাবে হয় হতে পারে আপনি বলেছেন যে আমাদের সাংসারিক ধামেলায় দেখা আমাদের অনেক ভাইদের কি হয়ে যায় দিনের কাজের পার্সেন্টেজ সত্তর পাঁচাশ আসলে আমাদের আমার মনে হচ্ছে কি এটা আমাদের আসলে দমন না করা যায় এই ক্ষেত্রে তো আমরা এর চোড় একটু বড় পরিসরে যদি যাই মাদারসাই বা আলিমুল আমাদের দেবকভাবে তাদের অবস্থায় যদি দিকে যদি দেখি যে আমাদের কিছু আছে যে মুসলিদ মাদার করে। যখন দেশে যায় তখন এক সপ্তাহ ছুটি খায় তিন দিন ছুটি খায় সংসারের ঝামেলা মেহমানই না সেই এলাকার কোন সন্তান বলা হয় আমার মনে জানে ওনার মানুষ আর কিছু আছে এমন যে এদের দ্বারা সমাজের কি হচ্ছে ফায়দা হচ্ছে সমাজের মানুষ কিছু দিন পাচ্ছে কিভাবে হচ্ছে তারা তো সংসার আছে এখানেও আমরা যদি সংসারের কঠিন সব টাকা চাকি করতে যাই একসভার পূরণ করতে যাই দিনের কাজ আমাদের দ্বারা খাওয়া কঠিন এখানে কি করতে হবে একজনের রোগে সুখে একটু কাতর হইয়া থাকলো তার এইটাকে আমি কুরবানি দিতে পারব না এই গুলোকে যদি কুরবানি দেওয়া যায় তাহলে জয়ের যে নিয়ামটাকে মহামেলা বলতে দুনিয়ার খাবার দাওয়া তারপরে দুনিয়ার সুযোগ সুবিধা চিকিৎসা তারই আরামে এসে থাকা এসবগুলি নির্দিষ্ট আমার না এটাকে দেওয়া যার দায়িত্বে আল্লাহ তার দায়িত্ব ছেড়ে দিয়া আমার দায়িত্ব যেটা আছে এটার মধ্যে সম্পূর্ণ নিজের করে যেন আমি আমাদের দায়িত্ব পালন তাই অপারক আর যেই ক্ষেত্রে দুনিয়ার সব জরুরতকে আমার চেষ্টা যারা পূরণ হয় কিছু কিছু ক্ষেত্রে আমি অপারক হয়ে যাই না হয়ে যাই না সেটা পূরণ করে যেই ক্ষেত্রে আমার দিনের কাজে ত্রুটি হইতেছে যেই জরুরতটা পূরণ করতে গিয়ে সেই জরুরত এখানে ঐচ্ছিক অপারগতা আমি যদি গ্রহণ করতে পারি তাহলে সেখানে দুনিয়াবি ক্ষেত্রে সাংসারিক ক্ষেত্রে আমরা সাহায্যটা আমি দেখি যে সেটাকে দেখা যাবে যে কে পূরণ করতেছে আমি কার্যক্রম বা তাদের বিভিন্ন তাদের প্রাথমিক পর্যায়ে যারা যায় সরল অনেকে তারা এই একটা কিনেই যায় অনুভূতি নিয়েই যায় যজা আর বাস্তবে দেখা যায় যে হ্যাঁ ঠিক তো নামাজ শিখতেছি এটা তাদের একটা ভালো কাজ তারা কেন যারা চুরি ডাকাতি করে যারা খারাপ কাজ করে তারাও তো সংসারের বিভিন্ন টাকা দায় দমক করে দয়া করে নিজের কাজের নাকি তারা তার দিয়ে সাংসারিকভাবে যত পাওয়া যায় না আল্লাহ জন্য আল্লাহ ছাড়তে পারলাম আস্তাবের হাতে মাছ দিয়ে দিচ্ছি এটা আসবাব পরিত্যাগ করার সেই আবার ইয়াতে আসবে না দুশের মধ্যে আসবে না আস্তাব কিন্তু আস্তাব ছাড়তেছি না আমার সামনে কাজ দুইটা একটা হলো দায়িত্ব আল্লাহ আর একটা হলো দায়িত্ব আমার আমার দায়িত্ব একবার করতেছে আল্লাহ দায়িত্ব আল্লাহ আল্লাহ আমাদের উন্নতির পিছনে এই মানসিকতা বিশাল বড় তারা আল্লাহর জন্য আর আল্লাহ খেতেছেন তাদের খেতে তারা ছাড়তে রেসে আর আল্লাহ বীজ ভবন করছে তারা আর বিশাল বড় বড় গাছে বীজ ভবন করলে বাস্তবে কি হয় কিছু জিনিস নষ্ট হয় বীজ দানা উন্নত দামি শস্য এটাকে খাওয়ার পরিবর্তে যদি কি করা হয় রুপণ করা হয় বাহ্যিক নষ্ট করে ফেল একবার বিশাল ফল আর যদি খায় আনাদশ ভোগ করে ফেলত ফলের কি ছিল না আল্লাহ আমাদেরকে যথেষ্টভাবে চাওয়া করলে ক্ষেত্রে গরু